তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন একটি বহু বছরব্যাপী প্রক্রিয়া ছিল যা ডিজিটাল বিভাজন দূর করার উপায় নির্ধারণ করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল ইন্টারনেট গভর্নেন্সের অনেক অংশই এই আকাঙ্ক্ষার উপর কেন্দ্রীভূত ছিল এর দুটি প্রধান পর্যায় ছিল যা একটি গুরুত্বপূর্ণ মাল্টিস্টেক হোল্ডার জাতিসংঘ ইউএন কর্মীদলের কার্যক্রমকে ঘিরে ছিল। ভিডিও ৩৭ মিনিট আটচল্লিশ সেকেন্ড